এক ব্যক্তি তার সন্তান থেকে প্রচন্ড সারা পৃথিবীতে যাতে উড়ে একবার একেবারে প্রচন্ড বাতাসের মধ্যে ছাইগুলো উড়াই দিবে যাতে করে আল্লাহ রাব্বুল আলমিন কোনোভাবে আমাকে একত্রিত করতে না পারে দেখেন আমাকে একত্রিত করতে না পারে কারণ একত্রিত করলে আমাকে এমন আজাব দিবে এমন শাস্তি দিবে যে শাস্তি দুনিয়ার কাউকে আর দেয় নাই এমন শাস্তি আমাকে আমার আল্লাহ সুবাহ তাকে একত্রিত করলেন একত্রিত করার পর বললেন হ্যাঁ আমার বান্দা এই কাজটা কেন করলাম কেন এরকম করলাম বলো কি কারণে তুমি এই কাজ করেছ তখন বান্দা উত্তর দিচ্ছে কাহালা খাসিয়ে কে আল্লাহ তোমার ভয়ে তোমার শাস্তির ভয়ে এ কাজ করেছি কারণ আমি জানি আমি যে অপরাধ করেছি আমি যে অন্যায় করেছি সে অন্যায় তুমি আমাকে কোনোভাবেই ক্ষমা করবে না এই ভয় আমি এই কাজ করেছি আল্লাহ রাখে ক্ষমা করে দিলেন কবিরা গুনে করেছে তা নয় আল্লাহ স্বীকার করেছে তারপরে আল্লাহ আব্বুল আলমিন কি করেছেন ক্ষমাই করে ক্ষমাই করে আমার আল্লাহ আবুল ক্ষমা করে দিলে আপনার এই মানে আপনার অসুবিধাটা কোথায় আপনি যেন সিম হয়ে